আয়সা রাজিল্লাহ আল্লাহ তো বর্ণিত তিনি বলেন নাবী সাল্লাহাল্লাম মৃত্যুর সময় রোগে আক্রান্ত হলে তার কন্যা ফাতিমা রাজিল্লাহ তু আলান্নাকে ডেকে পাঠালেন চুপি চুপি কী জানো তাকে বললেন তিনি এতে কাঁদতে লাগলেন অতপর তিনি তাকে ডেকে পুনরায় চুপি চুপি কী যেন বললেন এবারে তিনি হাসতে লাগলেন আমি তাকে এ সম্পর্কে জিজ্ঞেস করলাম